انلا মানবতার সমাধান মুعرفতু اللহা রাব্বি اشরাকন্নূরু রহমতাত বসমিম আলহাম রবীলআলীমিন সলামা উল সঈদুলসীিনবীনা ম মহমদ ওসাহব আজমাইন মমন্তবীবসিলদিন আবাদ ফাউজ উরিম রহমানুর রহিম ইতিমরি সম্মানিত ভাতৃমন্ডলী আল্লাহ পাক আলমী যাবতী প্রশংসা যে আল্লাহ পাকুল্লা আলমিন এই দুনিয়া সৃষ্টি করেছেন এবং এমন একটা দিন আসবে যে দিন কিয়ামত হবে পৃথিবী ধ্বংস হবে আর আল্লাহ পাক সবাইকে হিসাব জন্য হাজির করবেন সে কিয়ামতের ময়দানে সাল্লাতে সালাম নাজিলক মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সালামের ওপর যিনি কিয়ামতের ময়দানে তার উম্মতের ঐসব লোকদের জন্য যারা কমপক্ষে তাদের ইসলামের হেফাজত করেছে ফরোজ অজীব আদায় করেছে আর তারা বড়ো বড়ো গুড়াহা থেকে বেঁচে থেকেছে কিন্তু কিছু ভ্রান্তির জন্য যাদের আজাব হবে আল্লাহ ফাকরবুল আলমিনের নির্দেশে তিনি সাফায়াত করবেন যিনি হাউজে কউসারে থাকবেন আল্লাহ ফাকরবুল্লা আলমী যেন আমাদেরকে তার সাফায়াত দান করেন আল্লাহ যেন আমাদেরকে হাউজে কস্তার থেকে পানি দান করেন তফসির করব সুরায় আল কামরের এই সুরার নাম সুরায় কামর এই জন্য যে এই সুরার দ্বিতীয় আয়াতে আল্লাপাক চন্দ্রের কথা উল্লেখ করেছেন চন্দ্র বিদীর্ণ হয়েছে এই সুরা মক্কি সুরা আর এই সুরাতে আয়াত রয়েছে পঞ্চান্নটি এই সুরার মূল বিষয়বস্তু কেয়ামত যা দিয়ে পাক শুরু করেছেন আর তারপরে এই সুরায় বিভিন্ন কাফের জাতি যে যুগে যুগে এসেছে তাদের সংক্ষিপ্ত অবস্থা আর তাদের কী যে কুপরিনাম হয়েছিল তাদের আল্লাপাকের আজাব নেমে এসেছিলো দুনিয়াতেই এসব কথা উল্লেখ করেছেন আর এতে তকদির ভাগ্য যে আল্লাপাকের পক্ষ থেকে লেখা রয়েছে তার কথা উল্লেখ করা হয়েছে একটি আয়াতে আর শেষ দিকে জান্নাত জাহান্নামের কথা আর জান্নাতি আর জাহান্নামীদের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহ পাখের স্বাদ করছেন মিসমিল্লাহ রহমানুর রাহিম ইখতার আবাতি শাহ ওয়ান সাকাল কামর কেয়ামত নিকটবর্তী হয়েছে শাহ মানে হচ্ছে সময় তো এটা হচ্ছে সবচাইতে ভয়াবহ সময় এর জন্য কেয়ামতের একটি নাম হচ্ছে আড়িকো শাহ বলা হয় যা টাইম দেয় সময় দেয় তাকে ও সাহাই বলা হয় আর দুই ভাষায় ওয়ান শাক্কাল এবং চন্দ্র খণ্ডিত হয়েছে চন্দ্র খণ্ডিত হয়েছে এর তাফসির কী দুটি তাফসির হইতে পারে আর পরস্পর বিরোধী নয় সবটাই ঠিক হতে পারে আল্লাহ পাখের কথাতে এটা উদ্দেশ্য থাকতে পারে আবার ওটাও উদ্দেশ্য থাকতে পারে একটি হচ্ছে যে এটা নবী করিম সাল্লাহিসের মজেজা যা মক্কায় হয়েছিল আর তা সত্যি হয়েছিল নবী করিম সাল্লামকে কাফেররা একবার চ্যালেঞ্জ করলো যে মোহাম্মদ তুমি যদি নবী হও আর আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে বাণী আসছে আর জিবরিল আসছে ওহি আসছে তাহলে তুমি এই চাঁদ কে দুইখণ্ড করে দেখাও তো দেখি আল্লাপাকের নির্দেশে চাঁদের দিকে নবী করিমসাল্লা সাল্লাম এক রাতে ইঙ্গিত করলেন হাতের আঙুলের ইশারা করলেন তাতে দ্বিখণ্ডিত হয়ে গেল সেই হাদিসে রয়েছে যে হেরা যে পর্বত হেরা পর্বতের দুই দিকে চাঁদের দুটো টুকরো দেখা দিয়েছিল আর আর মুশরেকরা সেই কালে সকলেই দেখেছে মক্কার কিন্তু তারপরেও অধিকাংশ অবাধ্যই থেকে যে নিয়ে আসেনি এর দ্বারা স্পষ্ট হাই যে মজেজা অলৌকিকত্ব নবী রসুলদের কাছে আসলেই যে হেদায়ত হয়ে যাবে জরুরি নয় তবে অনেকের আল্লাহ অন্তর খুলবেন আর হেদায়ত হবে আর সবচাইতে ভালো ওইসব লোকদের অন্তর যারা বিনা কোনো মোজেজা দেখে বিনা কোনো অলৌকিকত্ব দেখে বিনা কোনো অসাধারণ জিনিস দেখে শুনেই আল্লাহ পাখের কথা আসলে সৎ কর্মশীল মানুষের মাধ্যমে ভালো মানুষের মাধ্যমে নিজেও ভালো কাজ করে আর ভালোর দিক আহ্বান করে তাহলে অবশ্যই কবুল করা উচিত আর কেউ বলেছেন যে চন্দ্র খণ্ডিত হয়েছে অর্থাৎ হবে কেয়ামতের দিন চন্দ্র আলোহীন হয়ে যাবে ফায়দাবারেক আল বাসারু ও খাসাফ আল কামর আল্লাহাক বলেছে সুর চন্দ্র আলোহীন হয়ে যাবে চন্দ্র ধ্বংস হয়ে যাবে তো এইটাকে বোঝানো হয়েছে আল্লাহ আলম তবে প্রথম যে তার সিটি করলাম এটাই হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ কারণসাল্লামের এইটি একটি বড় মজেজা ওয়াইয়ারা আয়াত আর তারা যদি কোনো নিদর্শন দেখে তারপরেও তারা মুখ ফিরিয়ে নেয় এটা হচ্ছে মানুষের আচরণ যে আল্লাহ পাখের নিদর্শন দেখলো যা দিয়ে শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু রকম বহু নিদর্শন রয়েছে আয়াত সৃষ্টিগত আয়াত আকাশ জমিন আল্লা পাখের সৃষ্টি আর ইয়ে এইসব দৃশ্য দেখে সাগর মহাসাগর দেখে কি আল্লাহকে চিনতে পারছেন না আল্লাহ আপনার জীবনে উত্থান পোথন আপনি কি ছিলেন আর কোথায় পৌঁছিলেন এসব কে করে এগুলি কি এমনিতে হয়ে যাচ্ছে না এর পিছনে কোনো শক্তি আছে সেই শক্তির নামু আর এই কাপের মুর্শ্রা বলে থাকে যে এটা হচ্ছে আগে থেকে চলে আসা জাদু মুস্তামের মানে যেটা কন্টিনিউ থাকে স্থায়ী আগে থেকে চলে আসা জাদু মানে আগেও অনেকে এই জাদুর কাজ করেছে আর মুহাম্মদও এই জাদু নিয়ে এসছে তারা কোরআনকে জাদু বলতো আর নবী সাল্লামকে তারা শাহের জাদুকর বলত ওখ্যাত যাবু ওয়ত্তাবাউ আহ আহম তাদের সম্পর্কে আল্লাহ বলছেন এরা মিথ্যা প্রতিপন্ন করেছে সত্যকে অস্বীকার করেছে ওয়ত্তাবাউ আহ আহম এবং তারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করেছে মনে যে বদমাইশি ঢুকা আছে সেই বদমাইশিকে মানে খেয়াল খুশি চলে যদি তারা আল্লাহর বিধান মানত তাহলে হেদায়ত হয়ে যেত কিন্তু মন যা বলে তাই করে তাই শোনে ওয়াকুল্য আমরিন মুস্তাক আল্লাহ পাক র প্রতিটি বিষয়েরই একটি নির্দিষ্ট সময় রয়েছে ও কল্য আমরিন আমর মানে কাজ আমরের একটি অর্থ হয় কাজ প্রতিটি বিষয় যখন অমুর ওর বহু বচন হবে আর আমর মানে আদেশ নির্দেশও হয় যখন ওর বহু বচন আওয়ামের হবে নির্দেশাবলী আল্লাহ পাক বলছেন যে প্রত্যেকটি বিষয় আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে আমবাই আল্লাহাকালাকাতার আর তাদের কাছে এমন এমন সংবাদ এসেছে যে যেসব সংবাদে অর্থাৎ প্রাচীন যুগের ঘটনাবলীতে ফিহে মুস্তাজার যাতে সাবধান করা হয়েছে সতর্কবাণী রয়েছে আল্লাহাকের আজাবগুলি কি সতর্কবাণী নয় সতর্ক সতর্কবাণী আম্বিয়া রসুলগণ এসেছেন আর তাদেরকে অস্বীকার করেছে তাদের বিরুদ্ধ আচরণ করেছে বলছেন যে এই কোরআনে করিম হচ্ছে সুদূর প্রসারী জ্ঞান একটি সম্পর্কে বলা হয়েছে যে হাজ এই কোরআন হচ্ছে। সুদূর প্রসারী জ্ঞান তার জ্ঞানের ভান্ডারের শেষ নেই যতবার পড়বেন তার জমা তাফসির সহ তত বেশি আপনা নতুন দিগন্ত ভেসে আসবে সামনে যত বেশি তাফসিরের কিতাব আদি পড়বেন তত নতুন নতুন দিক ফুটি আসবে আর দুনিয়ার অন্য কিতাব এক দুবার পড়ার পরে বিরক্তি চলে আসে পড়তে ইচ্ছা হয় কোরআন এখানে যত বেশি পড়বেন আর যেটা বেশি পড়েন আর যেটা ভালো মুখস্থ আছে ওইটাই পড়তে বেশি ভালো লাগে এগুলি কোরআনের মজা যা হলো কি আর কেউ বলেছেন যে হেক মাতুন বা আলেখা কোরআন সম্পর্কে বলা হয়নি যে এই যে প্রাচীন যুগের যে যেসব ঘটনা ঘটেছে আম্বিয়া রসুলগণের সাথে আল্লাহ সম্মানিত করেছেন নবীর রসুলগণকে আর যারা নবী রসুলদের শত্রু বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত অবদস্ত করে ধ্বংস করেছেন এগুলিতে হেকমাত বা আলেকা এসব ঘটনাবলিতে সুদূর প্রসারী জ্ঞান রয়েছে হেকমত রয়েছে শেখার বিষয় রয়েছে জ্ঞান অর্জন করে এখান ফামা তগুনের নজর কিন্তু সে সতর্ক বাণী কোনো কাজে আসেন কোরআন হওয়ার পরেও অন্ধকারে থেকে এসব ঘটনা এড়িয়ে চলো মাদুদ্দায় তারা যদি হেদায়তা না হয় তুমি আক্ষেপ করিও না নবী সাসমকে সান্ত্বনা দেওয়া হচ্ছে এর মানে এই নয় যে একবার দুইবার বলে যদি হেদয়তা না হয় তো বাদ দিয়ে দেন যেমন আজকালকার আমাদের আচরণ আপনার প্রতিবেশী বা আপনার ছেলে বড় হয়েছে নামাজ পড়েন না একবার দুবার বলে হ্যাঁ বলেছি বলেছি অনেকবার বলেছি একবার বলে দশবার বলেছি প্রতিবেশীকে এক দুই তিনবার বলেছেন ৫০ বার তাকে নামাজের কথা বলেছি এগুলি আমাদের স্বভাব তা আমাদের দ্বারা দাওয়াতের কাজ কি করে হবে তো নবী কারিম সাল্লা আলিয় সালাম কি আল্লাহ ফাঁকে একথা বলেন যে তুমি দাওতের কাজ বন্ধ করে দাও যতক্ষণ পর্যন্ত মানুষ বেঁচে আছে দাওয়াত দিয়ে যাও কিন্তু তাদেরকে এড়িয়ে চলো মানে আক্ষেপ করিও না কোরআনে কারিমে বহু জায়গা আল্লাহ এরকম বলেছেন যে নবী তুমি শান্ত হাও দুঃখ করিয়ে না মনে কষ্ট নিয় না লা আল্লাহকে বা নিজেকে ধ্বংস করে ফেলবে এরা যদি ইমান নানি আসে এরা যদি বিশ্বাস না করে এরা যদি জাহান্নামে রাস্তাতে ফিরে না আসে কারণ নবী সাহ সবচেয়েতে বেশি হিতাকাঙ্ক্ষী মানব জাতির সবচেয়ে বেশি দরদী, তাদের ব্যাথাই ব্যথিত হীরা এই কুহুরি করে চলে গেলে চিরকাল জাহান্নামে চলবে আল্লাহ কঠোর শাস্তি তাদের জন্য রয়েছে আমি চাই না যে এরা আল্লাহ পাকের আজাবে যাক এরা আল্লাহর আজাব থেকে রক্ষা পাক সেই জন্য বড় কষ্ট পেত রাসোরম আল্লাপাক বলছেন যে তুমি মনে কষ্ট যেদিন আহ্বানকারী আহ্বান করবে এমন একলা সেইন বস্তু নকোর মানে ভয়াবহ ভয়াবহ বিষয়ের দিকে আহ্বান করবে অর্থাৎ সিঙ্গাই ফুঁক দেওয়া হবে আর ডাক দেওয়া চলো হাজিরা হোক কে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে এই বিচার দিবসে খুসান আবসোয়ারহম সেই দিন ভীত শঙ্কিত হবে তাদের চোখ খুসান আবসোয়ারোহম ভীত সংকিত হবে তাদের দৃষ্টি শক্তি তাদের চোখ যারা লাঞ্ছিত থাকে যারা অপমানিত থাকি তারা কিন্তু মাথা উঠিয়ে কথা বলে না তাই না আসামিকে দেখেছেন চোর ডাকাত আসামি ধরে নিয়ে আসলে এদিক ওদিক তাকাই না লাঞ্ছিত পঙ্গপাল যখন কোন এলাকায় আসে তখন দ্রুত বেগে ছড়িয়ে যায় আল্লাহাক পঙ্গপালের সাথে তুলনা করেছেন কিয়ামধ্য হাসর হওয়াকে কিয়ামধ্যে একত্রিত হওয়াকে মানব জাতির মহতে ইন এবং তারা ছোট ছুটি করবে আহ্বানকারীর দিকে পালাবার কোন জায়গায় আল্লাহ করার বোধহয় পালাবে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসির দিকে আবার ফিরে আসছি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 शुक्रवार थे पुन सम्प्रचार सकाल साढ़े सतटमुग इब्बास सलहम स्वसद এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে সেহী বুখারি সপ্তম খণ্ড মন গলান অধ্যায় হাতির সংখ্যা ছ হাজার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 खान मदनी हाफिज एम जमन बिन मुझवर बिन जहांगीर मोम दायित সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আল্লাহ নম্বর নয় এর স্বাদ করছেন শুরু করেছেন বেশ কিছু নবী রসুলগণের অবস্থা বর্ণনা করা সংক্ষেপে আর তাদের জাতির অবস্থা আল্লাহ বলেছেন কাজদাবাদ কাবুল আহম কৌমনুহ এদের পূর্বে এই কোরশদের পূর্বে নু আলি ইসালামের জাতি প্রত্যাখ্যান করেছে সত্যকে নবীকে অস্বীকার করেছে অমান্য করেছে ফাজু আবদানা সুতরাঙ্গ তারা মিথ্যা প্রতিপন্ন করেছে অস্বীকার করেছে আমার বান্দা নু আলি সালামকে মানতে ওয়াকালু আর তারা বলেছিল মজনুন ওয়সদুজের হচ্ছে পাগল হচ্ছে পাগল আর ও আলী দেখানো হয়েছিল যে তোমাকে মেরে দেব সংসার করে দেব দেশ থেকে তাড়িয়ে দেবো এইসব কথা বললে এটা হচ্ছে বাতিলপন্থীদের অস্ত্র যখন কোন দলিল প্রমাণ তাদের কাছে নেই তখন বল প্রয়োগ করবি ফাদা রব্বাহু তখন নু আলি সাল্লাম তার রবের কাছে দোয়া করেছে আন্নি মাগলুবন ফান আমি পরাস্ত হয়েছি মাগলুব এদের কাছে আমি পরাজিত হয়ে গেছি দুর্বল হয়ে পড়েছি প্রতিশোধ গ্রহণ করা ফান্তাসের সাহায্য করো ফতাহ আল্লাহ বলছেন তখন আমি আকাশের দরজা সমূহ খুলে দিলাম বে মা ইমুন বৃষ্টির পানির সাদ এমন মুসুলধর বৃষ্টি শুরু হয়ে গেল ওপর থেকে বৃষ্টি একেবারে আকাশের দরজা আল্লাহ খুলে দিয়েছে মানে এইরকম বৃষ্টি নয় মনে হচ্ছে যে ওপর থেকে পানি ঢালা হচ্ছে এইরকম বৃষ্টি অফাজ আরদা আল্লাহ বলছেন জমিনকে আমি করে দিলাম নিচে থেকে মতো পানি উঠা শুরু হলো এমন পানি উঠা শুরু হইল যে কোনো জায়গা থেকে পানি উঠছে এমন কি তাফসির কারা লিখেছেন যে চুলা আগুন জ্বলছে চুলা থেকে পানি উঠা শুরু হয়েছে সব আল্লাহ আল্লাহ পাখের আজাব যখন আসে তখন কেউ রক্ষা করতে পারেন ফালতাকালমা ও আল্ আমরিন কাদ কদের দুই পানি আকাশের পানি আর এই জমিনের পানি জমিনের তলার পানি মিলিত হইল ফালতা কালমাহ আল্লা আমরিন এমন এক বিষয়ের উদ্দেশ্যে মানে ধ্বংসের উদ্দেশ্যে এই জাতির কাদ কদের যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা হয়েছিল আল্লাপাক তাদের ভাগ্যে লিখে রেখেছিলেন যে তোমরা এইরকম আচরণ করবে সেই জন্য তোমাদের এই শাস্তি হবে ও আহম আল্লাহ আল্লাহ জাতি আল্লাহ দোসর আর আমি নুহ আলি ইসালামকে তাহলে এত বড় বন্য হইলু এত বড়ো আজাব আসল তুনু আলসালাম কোথায় গেলেন আল্লাহ শঙ্কে বলছেন হেমাল্লাহু আর তাকে আমি উঠিয়ে নিয়েছিলাম বহন করলাম আল্লাহ বলছেন আল্লাতে আলওয়াহি ওয়া দোসর এমন এক জলজাহাজ যেটা ছিল কাঠ বিশিষ্ট লৌহন মানে কাঠ হয় ওর বহু বচন হচ্ছে আলওয়াহ কাঠ বিশিষ্ট ওয়া দোসর আর কিলোক বিশিষ্ট কাঠের সাথে ওই কিলোক জড়িয়ে জড়িয়ে নৌকো তৈরি করা হয় জাহাজ এই জাহাজ আল্লাহ পাকে নির্দেশে তৈরি করেছে নুয়া আলহালাম তাহলে দেশারের বহু বচন হচ্ছে কিলোক একটি তার স্তির আর কেউ কেউ বচন হয় আর বা জোড়ানো হয় জাহাজকে অথবা নৌকোকে ইত্যাদি সেই জন্য দোসর বলা হয়েছে আল্লাহ আলাম। তাজরিব আয়নে না যেটি চলমান ছিল যে জাহাজটি যখন পানি চলে আসলে ডুবে গেল না বাঁচছে চলমান হয়েছিল আয়নে না আমার চোখের সামনে আল্লাহাক আইনের বহু বছর আয়ন তো আল্লাহ পাখের চক্ষু আছে আল্লাহ পাখের মতো জাজা আল্লেমান কানা কফির এ ছিল শাস্তি ওইসব লোকদের যারা কুফুরি করেছিল পলাকাত তারক না আয়াতন ফাহাল মুদ্দাকির আল্লাহ বলছেন যে এটা আমি নিদর্শন হিসাবে রেখে দিয়েছিলাম ইতিহাস লোকেরা জানত আর এখনো জানছে আর এই ঘটনা হে মোহাম্মদ সাল্লাহাম বর্ণনা করে দিচ্ছে এই জাতির জন্য শুনিয়ে দাও তাদেরকে ফাহাল মিম মুদাকের কেউ আছে কি উপদেশ গ্রহণকারী ফাকাই ফাকান আজাবি অনজর আমার আজাব আমার শাস্তি এবং আমার সতর্ক বাণী কেমন ছিল আমার ভীতি প্রদর্শন কেমন ছিল নজর ভীতি প্রদর্শন ওলাকাদস্তান কোরআন আলী দিক নিঃসন্দেহে আমি কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য উপদেশ নেয়ার জন্য ফাহাল মিম মুদাকের আছে কেউ উপদেশ গ্রহণকারী করান তাহলে খুব সহজ কোরআন সহজ আর আমাদের দেশের বিদাতিদের লক্ষণ হচ্ছে আর তাদের যারা ধর্মগুরু হ্যাঁ তাদের লক্ষণ হচ্ছে যে কোরআন বোঝা কি চারটে কথা যেমন তেমন ব্যাপার কোরআন বুঝতে পারবে না কোরআন বোঝানো অনেক এলেম লাগে যাতে করে সাধারণ লোক কোরআনের না যায় আর তৌহিদ না বুঝে শিরিক না বুঝে সন্নত না বুঝে বিদাত না বুঝে হালাল আর তাদের ধন সম্পদ লুটতে থাকে এই পীড়তন্ত্রের ব্যবস্থা চলতে থাকে আল্লাহ বলছেন কোরআন সহজ যারা বলছে কোরআন বোঝা অত সহজ নেই রসুল্লাহ হাদি সহজ সবচেয়েতে বেশি ভালো করে আল্লাহ এবং তার রসুল বুঝিয়েছেন কোরআন যদি কঠিন হয়ে যায় তার মানে ভালো করে আল্লাহ বুঝাননি যে যত বেশি ভালো করে বুঝাতে পারে সে তত বেশি পারদর্শী আমাদের কাছে আমরা মানুষকে ভালো করে বুঝিয়ে দিতে পারি আল্লাহ ফাকর্বুল আলমিন সহজ করে বুঝেলেন না ফেকার কিতাব বোঝা যাবে হ্যাঁ কিস্চা কাহিনীর কিতাব বোঝা যাবে হ্যাঁ এই সব লেখা শির্ক বিদাত আতের কী দাবা যাবে কিন্তু আমার আজাব এবং আমার সতর্ক বাণী কেমন ছিল নিশ্চয় আমি তাদের শাস্তি দর্জন ধ্বংস করার জন্য আমি পাঠিয়েছিলাম ঝঞ্ঝা বাই রিহান স্যার স্যার এমন ঝড়কে বলা হয় যেটা প্রচন্ড বেগে চলে আর তাতে বিকট শব্দও থাকে যাতে মানুষ ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যায় তো এই রকমের ঝড় হাওয়াদি আল্লাহ আল্লাহাক ধ্বংস করেছে জাতি এমন এক দিনে যেইটি অবিরাম অশুভ ছিল অবিরাম অশুভ দিনে আমি তাদেরকে ধ্বংস করেছিলাম তাহলে যেমন নাস মানুষকে উৎপাটিত করছিল আর এরা এত শক্তিশালী এত লম্বা জাতি ছিল তাদের বর্ণনা তফসির কিতাব এসছে তারপর আল্লাহ রব্বর আজাব থেকে তারা বাঁচতে পারেনি আল্লাহাক বলছেন যে তনজে উন্নাস এসব মানুষকে এই আদ সম্প্রদায়ের কাফের জাতিকে এই ঝড়ো হাওয়া উৎপাটিত করেছিল কেমন কান্না হম আজাজ ও নখল মুন যেন তারা কেমন ছিল উৎপাটিত খেজুর গাছের মতো আজাজ ও নখল ঝড়ের সময় খেজুর গাছ যদি পড়ে যায় আর তার কাণ্ডটা ভেঙে আলাদা হয়ে যায় কাণ্ড আলাদা হয়ে গেছে আর তার ওপরভাগ আলাদা হয়ে গেছে ওই রকম করে আল্লাহ ধ্বংস করেছেন অর্থাৎ এদেরকে ঝড় হওয়াতে আকাশের দিকে উঠিয়ে নিগে আছাড় দিয়ে দিয়ে ফেলেছে মাথার ভরে মুখের ভরে আর পুরো মাথা ছিন্ন ভিন্ন আলাদা হয়ে গেছে শুধু তাদের বডিটা পড়েছিল এইভাবে আল্লাহ ধ্বংস করেছেন সেই জন্য ঝড়ে ভেঙে যাওয়া খেজুর গাছের কাণ্ডের সাথে তাদেরকে তোলন আল্লাহাক করেছেন ফাঁকা ফাঁকা না আজ নজর কেমন ছিল আমার আজাব আমার শাস্তি আর আমার সতর্ক বাণী এইভাবে আমি সতর্ক বাণী দিয়েছি মানব জাতির ইতিহাস যাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন এটা কেমন পর্যন্ত যারা আসবে তাদের জন্য সতর্ক বাণী কেউ কি আছে উপদেশ গ্রহণকারী সামুদ ও বিনুদ সম্প্রদায় সতর্ককারীদের অর্থাৎ নবী রসুলদের অস্বীকার করেছিল একজন নবীকে সোল্লা আলি ইসাল্লামকে অস্বীকার করেছে কিন্তু যারা এক নবীকে অস্বীকার করে তার মানে সমস্ত নবীকে অস্বীকার করা কারণ সমস্ত নবী রসুলগণের দাওয়াতের মৌলিক বিষয় তৌহিদ সিটির থেকে সতর্ক করা আর নবীর আদর্শ জীবন জীবনযাপন করা পরকারের প্রতি ইমান জবাবদাহি করতে হবে আখেরা তো সুতরাং প্রস্তুতি নেয়া তাহলে একজন রসুলকে অস্বীকার করলে তার মানে সমস্ত রসুলকে অস্বীকার করলে এই জন্য একাধিক আয়তাল আল্লাহ পাক কোনো এক জাতি একটা রসুলকে অস্বীকার করলে তারা রসুলগণকে অস্বীকার করেছে এখানে সতর্ককারীদেরকে অস্বীকার করেছে তারা এ কথা আল্লাহ বলেছেন ফাঁকালু আর এরা বলেছিল আবাসার মিন্ন ও আহেদান আমাদের মধ্যেকারী একটা লোক তো মানুষ আর আমাদের মেধে মানুষ হয়েছে এই আবার নবী কখনো হইলো আবার মিন্না মিন্ ওয়াহেদান আমাদের মধ্যেকার একজন মানুষ আর তার অনুসরণ করব তাকে মানবো এটা হইতে পারে না লাফি এই যদি করি আমরা যে সলে বললো যে আমি নবী হয়েছি আর আমরা মেনে নিলাম তাহলে তো আমরা বড়ই এই ভ্রষ্টতাই চলে গেলাম আর অসর মানে বড় পাগলামি কাজ করলাম যদি তাকে মানি তাহলে পাগল হয়ে যাবে অথচ এরাই পাগল যা আল্লা রাহি তারাই পাগল আউল কি আজ দিয়ে আলিহা মিমবাইনেনা বালুয়া কাজ দাবন আসের তারপর এই অবদ্ধ জাতি বলছিল যে তার কাছে নাজিল করা হয়েছে উপদেশ মিমবাই না আমাদের মাঝে থেকে তাকে মনোনীত করে আরও তো অনেকেই ছিল তাদেরকে কেন নবী রসুল বানানো হলো না বালু হুয়া কাজ দাবুন না না একে নবী করা হয়নি আসলে এ হচ্ছে চরম মিথ্যাবাদী আর আসের মানে দাম্বিক ইসলে আলি সালাম আল্লাহর নবীকে দাম্বিক বললো মিথ্যা কথা আর আল্লাহ নবীকে আল্লাহ শীঘ্রই তারা আগামী কালকে জানতে পারে আগামীকাল আল্লাহ আখেরাত পরকালকে আগামী কাল বলেছেন আর এই জাতির উপর এসেছিল সেটাকেও আগামীকাল বলে তফসিল করা যেতে পারে কিন্তু আল্লাহ ক্যামতকে মতের পরে জীবনটাকে গাদ আগামী দিন বলেছেন পলতানি গাদ প্রত্যেক ব্যক্তি চিন্তা করেনি যে আগামী আগামীকালকের জন্য কি সে অগ্রিম পাঠিয়েছে কতটা তোমার ব্যালেন্স পাঠিয়েছে বিদেশে যারা চাকরি করে সবসময় চিন্তা করে দেশে কিছু টাকা পাঠায় কারণ বিদেশে টাকা পয়সা বেশি খরচ করে লাভ নেই তাই না এই বুদ্ধি খুব ভালো আছে ভাড়ার বাড়িকে কেউ সুন্দর করে না ভাড়ার বাড়ি কোনো রকম কাজ চলে ভাড়ার বাড়িতে আপনি কি বেশি বেশি টাকা পয়সা খরচ করে আপনি সাজাবেন আর বেশি বেশি টাকা পয়সা খরচ করে তার পুন নির্মাণ করবেন না না যা আছে তাতেই চলি লাভ কি কখন ছেড়ে দিতে হয় কিন্তু নিজের বাড়ি যেটা আছে আপন বাড়ি ঠিক সাজাচ্ছেন তা আপন বাড়ি তো আসে না মমিনের সুতরাং আখেরাতকে সুন্দর করার জন্য জান্নাত উচ্চ স্থান নেওয়ার জন্য প্রস্তুতি হবে এটা হচ্ছে জ্ঞানী মানুষের চিন্তা দুনিয়ার সম্পর্কে বুদ্ধিমান হয়ে গেলে আর সম্পর্কে এত গাফিল কেন আল্লাহাক বলছেন যে ইন্নাক ফিতনাতে নিশ্চয় আমি তাদের জন্য এক উষ্টি পাঠাবো তাদের পরীক্ষা শুরু ফারতাক এবং হে নবী সালাম তাদেরকে দেখতে থাকো তাদের আচরণ লক্ষ্য করতে থাকো অস্তাবের আর ধৈর্য ধারণ করো আর বন্টন করে প্রত্যেকেই নিজ পানি পানের পালায় উপস্থিত হবে অর্থাৎ একদিন এই লোকেরা সাল্লাহ আল্লাহ সাল্লামের জাতি পানি পান করবে একটা কূপ চলে সেই কূপ থেকে আর আরেক দিনের পুরো পানি এই উস্ট্রি পান করবে সেই দিন তোমরা কূপের কাছেও যাবে না কিন্তু তারা তাও অমান্য করেছিল কিছুদিনের মধ্যে আর একজনকে ডেকে ওকে দিয়ে সেই উস্ট্রিকে হত্যাও করিয়ে দিয়েছিল আল্লাফাকরের তখন আজাব নেমে এসেছিল এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ ফাকর রব্বুল আলম যেন আমাদেরকে ভালো পথে চলার তফিক দান করেন আম্বিয়া রসুলগড়ের পথে চলার তফিক দান করেন আর কাফের আলাদর পথে আ্লা পা আমাদের সকল জন খেন সাল্লাহ হ মমদ। ত্লারাববে রাকানরবে কল মনেল বেুরহাথ মুল আ اشو الا في رضا الله ربي حل وحل सम्रीति भल आदर्शिपे प्रिय नबी मुहम्मद्लम शिक्षा समूह की शेख हुसेन। एक पोरी जानते हम देखा प्रोग्राम चल्लिस हादिस ग्रंथ धारावासलम चल्लिस हादिस আজ রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলে সলিউশন ও প্রবলেম হ্যাভন ও ইউ চুজ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 देखुन और देख अर्धांगी नात्वांगी प्रति रविवार रे साए पुन सम्प्रचार सकाल साढ़े नेश टी बांगल है